আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিহমদুল্লাহ সোহান ওয়া আল্লাহ আলহি ওয়া আসহাবাদ সময় তো দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বিশ টিভি বাংলার দর্শন অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আন্তরিক দোয়া জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে সুস্থতা ও অসুস্থতা আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম মানসিক সুস্থতা এবং বিনোদন প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাহামের সন্ন্যাত রাসুলুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম হাসি আনন্দ উৎফুল্লতা পছন্দ করতেন তিনি এবং তার সাহাবেকেরাম পারিবারিক সামাজিক সকল কর্মের মাঝে হাসি মস্করা করতেন এটা বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আসছে আমরা আলোচনা করছিলাম আগের পর্বে রসুল্লা সাল্লাহামের একজন সাহাবি জাহের তার নাম বেদুইন তিনি সেই গ্রাম অঞ্চল থেকে আসতেন কিছু পণ্য নিয়ে বিক্রি করতেন রসুলামকে হাদিয়া দিতেন আবার তাকে হাদিয়া রসুল্লাহ যেটা শহরে পাওয়া যায় গ্রামে পাওয়া যায় না আর তিনি বলতেন জাহের হলো আমাদের গ্রাম আর আমরা হলাম জাহের শহর একদিন জাহের বাজারে বসে তার গ্রাম থেকে মরুভূমি থেকে নিয়ে আসা পণ্য বিক্রয় করছেন রসুলাম পিছন থেকে যে তাকে জড়িয়ে ধরেছেন চোখ চেপে ধরেছেন প্রথমে বিরক্ত হয়ে বলছে যে ছেড়ে দেন কি আপনি হঠাৎ বুঝে ফেলেছেন যে রসল্লাহ আর কোনো কথা নেই রসুল্লাহ সাল্লাহ সাথে পিঠটা ঠেকিয়ে দিয়ে বসে আছেন রসুল্লাহ সাল্লাহাম বলছেন মানে এই দাসটাকে কেনবে কে মস্করা করছেন তখন জাহের বলছেন ইয়া রসুলাল্লাহ আমার দাম হবে না যদি কাছে দেন কেউ দাম দিয়ে না আমার কোনো মূল্য পাবেন না রসুল্লা রসুল্লাহসাল্লাম বলছেন যে তুমি কিন্তু আল্লাহর কাছে কোম মূল্যের নাও লাগাল তুমি আল্লাহর কাছে খুব দামি সমানিত দর্শক এভাবে রসুলাম সাধারণ সাহাবিদের সাথে হাসি মস্করা করতেন রসুলাম যে হাসি মস্করা পছন্দ করতেন এটা সাহাবীর বুঝে ফেলছিলেন তাবুকের যুদ্ধে রসুলামের শেষ জীবনে সাহাবি তাবুতে আসবেন রসুলাম তাবুতে অনুমতি চাইলেন আদলিয়া রসুলাল্লাহ আমি আসব ও দুখল আসো ইয়া রসুলল্লাহ ইয়া দেখো লুকুল্লি ইয়া রসলাল্লাহ পুরোটা আমি আসব না ফিফটি ফিফটি মস্করা করছেন রসুলাম পছন্দ করেন যে আমি কি পুরো দেহ ঢুকাবো না অর্ধেক ঢুকে কথা বলবো রসুল্লাহ সাল্লাম বললেন তুমি পুরোটা নিয়েই ঢুকো ওসাইদিন হদায়ের সাহাবি রসুল্লাহ সাল্লাম পাশে বসে হাসি মস্করা করতে করতে আঙ্গুল দিয়ে কোমরে কোসা দিয়েছেন সাহাবি সুযোগ পেয়েছেন ইয়া রসোল্লাহ অজাতনি আপনি তোমাকে ব্যথা দিলেনি কাজেই আমাকে সুযোগ দেন আমি আপনাকে একটু ব্যথা দেবো কস রসুল্লাম দাও তুমি ইয়া রসলাল্লাহ আপনি তো জামা গাইতে রয়েছেন আমার গায়ে জামা নেই আপনি সরাসরি চামড়ায় আঘাত করেছেন আমি চাদর গায়ে ছিলেন হয়তো চাদরে তো পাখা থাকে যেমন হজের সময় এরাম পড়ি ওই রকম রসুল্লাম কামিজ তুলে নিলেন সাহাবি সঙ্গে সঙ্গে রসুল্লাহলামের বুকের পাশে এখানে চুমু দিলেন জড়িয়ে ধরলেন ইয়া রসলাল্লাহ আসলে তো আমি চেয়েছিলাম একটু আপনার গায়ের সাথে গা মেলাবো চুমু দেবো রসল্লা সাল অনেক আমরা হাদিস পা এরকম সাহাবিদের সাথে খোলা মেলা মিশতেন হাসি তামশা করতেন শুধু পুরুষ নয় পরিবারের সদস্যের সাথে অন্য মহিলাদের সাথেও মহিলাদেরকে ভদ্রতা এবং শালীনতার সাথে তাদেরকে মাসে মাসে মস্করা করতেন তাদের মাঝে মাঝে মস্করা করতেন যেটা আমরা একটু আগে দেখেছি একজন মহিলা যখন বলল যে আমার স্বামী আপনাকে ডাকছে তিনি বললেন আপনার স্বামীকে জন্য ওই যে তার চোখ সাদা চোখে সাদা রয়েছে চোখের মধ্যে শুভ্রতা বিরাজমান মহিলা বুঝতে পারেননি ভেবেছেন বোধহয় কোনো রোগের কথা বলছে কিনা পরে তো রসুলাম ওটা পরিষ্কার করে দিলেন পরিবারের সদস্যদের সাথে তিনি বেশি আনন্দ এবং হাসি মস্করা করতে ভালোবাসতেন এটা তার শুন তিনি পরিবারের কাজ করতেন স্ত্রীদের কাছে সহায়তা করতেন তাদের সাথে খেলা করতেন রসুলাল্লাহ সাল্লাহাম আর স্ত্রী আয় সাদুল্লাহ বলছেন রসলাল্লা সাল্লাহ সাল্লাম সফরে বেরিয়েছেন আমি সাথে আছি তিনি সাথীদেরকে বললেন তোমরা আগে যাও রসুল্লাম বললেন এসো তোমার সাথে দৌড়ে পাল্লা দেবো তা আমি দৌড়ে পাল্লা দিলাম রসুল্লাম হেরে গেলেন আমি আগে চলে গেলাম পরে আরেকবার কিছুদিন পরে আবার ওরকম সফর থেকে আসছি সাহেবদের বললেন আগে চলে যাও সাহাবিরা আগে চলে গেলেন রসুল্লাম বললেন তোমার সাথে পাল্লা দেব এবার রসুল্লাহ জিতে গেলেন তিনি হাসতে লাগলেন আয়েশা শোনো তোমার সেই যে জিতে গেছিল এটা শোধ হয়ে গেল রসুল্লাহ সাল্লাহসাল্লাম ছোটো ছোটো শিশু কিশোরদের সাথে হাসিমাসকরা করতেন পরিবারের সদস্য অন্যদের আনাস দীর্ঘদিন রসুল্লাহ সাল আলিহাস্লামের খেদমত করেছেন মদিনায় তার অবস্থানের দশটা বছর রসুল্লাহ সাল্লাম তাকে কোনোদিন রাগ করেননি মাঝে মাঝে ইচ্ছা করেই কিছু কথা বলতেন যে দেখি রসুলাম রাগ করে কিনা একদিন রসুল্লাহ বলছেন অমকের কাছে যাও তিনি আল্লাহ আমি যাবো না এয়ারসোল্লা তার মনে আসে যাবো ভাবলেন দেখি রসুল্লাম কি বলে রসুল্লাম কিছু বললেন না তিনি কাজটা সেরে এসে মদিনার প্রান্তরে বাচ্চারা খেলছে খেলা দেখছেন হঠাৎ পিছন থেকে কে যেন মাথা চেপে ধরেছে মাথায় হাত দিয়ে এরকম ধরেছে তাকিয়ে দেখেন রসুল্লাহ সাল্লাহ হাসছেন অর্থাৎ কাজে যেতে চাইনি এজন্য নৌ করেননি খেলা দেখছে এজন্য নৌ রাগ করেননি হাসছেন কি গেছিল যেখানে যেতে বলছিলাম এয়ারসুলাল্লাই গেছিলাম রসুল্লাহ সাল্লাহিস্লাম ছোট ছোট বাচ্চাদেরকে বলতেন দূরে দাঁড়িয়ে আছে দৌড়ে এসে তো আমার গায়ের উপর ওঠো যে আগে আসতে পারবে তাকে পুরস্কার দেবো বাচ্চারা দৌড়ে এসে তার গায়ের উপর উঠো তিনি পুরস্কার দিচ্ছেন জড়িয়ে ধরতেন তার নাতি হাসান হুসেন কুস্তি করছে মারাম ছোট ছোট বাচ্চারা মাত্র দেড় বছরের পার্থক্য সাত আট নয় বছরের বাচ্চা পরস্পরে কুস্তি করছে আমরা তো বাচ্চারা একটু খেলাধুলো করলে রা এইগুলো এগুলো করতে হয় না ইত্যাদি না উৎসাহ দিচ্ছেন দেখি করো ওদের ভিতরে এটা তো ওদের প্রাণ চঞ্চল্য ওদের আনন্দ রসল্লা সাল্লা সাল্লাম তার নাতি কোলে নিয়ে সালাত আদায় করছে ছোট্ট মেয়ে কোলে নিয়ে সালাত আদায় করতেন জামাতের সালাতে কোলে নিয়ে আদায় করছেন রুকোসেরদার সময় একটু নামিয়ে দিয়েছেন আবার সালাত আদায় করার সময় কোলে নিয়ে সালাত আদায় করছেন সময় তো দর্শক ইসলাম কত জীবন ঘনিষ্ঠ আমাদের সমাজে যদি কেউ এরকম করে কোনো ইমাম যদি করে তাহলে হয়তো তার সালাদটাই বাতিল হয়ে যাবে অর্থাৎ আমরা ফতোয়াদেবতা ইমামতই চলে যাবে রসল্লাহ সাল্লা সাল্লাম তে এমন ছিলেন না তিনি আমাদেরকে জীবন ঘনিষ্ঠ দিন শিখিয়েছেন রসল আল্লাহ সাল আলিহাসাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে মস্করা করতেন এমন কথা বলতেন যাতে ওদের মনের বিষণ্নতা চলে যায় আনাসবনে মালিক রাদি আল্লাহ তালু বলছেন তার এক ছোট ভাই ছিল আবু আমায়ের তার একটা ছোট পাখি ছিল পাখিটা মরে যায় মন খারাপ রসুল্লাহ সাল্লাহ যে বলছেন ইয়া আবা অমায়ের মা ফলানো গায়ের মস্করা করে কবিতা ছড়া পড়ে পড়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন আল্লাহ রসুল সাল আসলামের জীবনে এরকম অনেক বিষয় আমরা পাই যে জীবনটা শুধু রেজিটনেস অথবা কঠোরতা একেবারেই গম্ভীর জতা এটার নাম ইসলাম না আবার হাসি মস্করার নামে সবসময় শুধু মস্করা করা জীবনের দায়িত্ব ভুলে যাওয়া এটা কখনো ইসলাম না ইসলাম হলো জীবনকে জীবন হিসেবে নেওয়া আল্লাহর এবাদত সামাজিক দায়িত্ব কঠোরতা আনন্দ সব কিছুর সংমৃচ্ছন্ন আর এটার মাধ্যমে আমাদের মন সুস্থ হয় যারা শুধু আনন্দ বিনোদন হাসি মস্করার জন্য লেগেই আসেন সিরিয়াস কাজ তারা করছেন না তারা মানুষের খুব অসুস্থ হয়ে যান আবার যারা সিরিয়াসনেস যাদেরকে সবসময় আক্রমণ করে রাখে আক্রান্ত করে রাখে তারাও মানসিক অসুস্থ হয়ে যান আর এই জন্যই রাসুল্লা সাল্লাসাল্লাম আমাদের হাসি আনন্দ বিনোদন ফুর্তি মস্করা এগুলো সমন্বয় করতে শিখিয়েছেন তবে তিনি বারবার বলেছেন যে মিথ্যা বলা যাবে না অশালীন কিছু বলা যাবে না আনন্দের নামে হাসি মস্করার নামে তামাশার নামেও মিথ্যা বলা হারাম আর কখনো তিনি মিথ্যা বলেননি তার তামাশাগুলো দেখুন তার হাসি আনন্দগুলো দেখুন ও সেই লোকটা যার চোখের ভিতরে শুভ্রতা আছে কথা কিন্তু মিথ্যে না তিনি বলেননি চোখ পুরো সাদা চোখের ভিতরে শুভ্রতা আছে এমনভাবে বলেছেন অতবাক হয়ে গেছে একজন এসে বলছে হেয়ার রসোলাল্লাহ আমার একটা উঠ দরকার রসুলল্লা সাল্লা সাল্লাম বললেন তোমাকে একটা উটনির বাচ্চা দেব ইয়া রসুল্লাহ উঠনির বাচ্চা আমার কি আমাকে চড়তে হবে তো বাচ্চার উপর কি করে রসুল্লাম বলে আরে মিয়া সব উঠিত কোনো না কোনো উটনির বাচ্চা উনি বড়ই দেবেন কিন্তু তাকে একটা কথা বলে তার একটু ফুর্তি আনন্দ উৎফুল্লতা বাড়িয়ে দিয়েছে কাজেই রসুল্লাহ সাল্লাম বিনোদন পদ্ধতি ছিল সত্যের নির্ভর নির্ভরশালীনতা এবং সহজ তিনি সুন্দর নির্মল সত্যনির্ভর হাসি আনন্দ পছন্দ করতেন মাঝে মাঝে করতেন বিশেষ করে আমরা যখন বুঝি যে এটা তার শেষ জীবন যখন আমরা বার্ধক্যের কারণে অনেক সময় আনন্দবিমুখ হয়ে যাই তখনও তিনি পুরো আনন্দ এবং সাহাবিদেরকে আনন্দ দেওয়ার শিশু কিশোর নারী পুরুষ সবার ভিতরেই একটা উৎফুল্লতার চেতনা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি তার পরিবারের সদস্যদের বিনোদনের দিকে সচেতন থাকতেন আয় সারাদ আল্লাহ তা আল আনহা বলছেন রসল্লাহ সলাল্লাহ আলী আসাল্লাম আমাকে বললেন এই যে মসজিদে আফ্রিকান যুবকেরা খেলা করছে তুমি কি দেখতে চাও ইহা রসুল্লাহ হ্যাঁ তারা খেলা করছে লাঠি খেলা জাতীয় শরীরচর্চামূলক খেলাধুলো ইত্যাদি আই সারাদা দেখতে চেলেন রসুল্লাহ রসোল্লাহ আড়াল করলেন পর্দা করলেন আড়াল থেকে পিছন থেকে আই সারাদ খেলা দেখতে লাগলেন আয়সা বলছেন আমি দেখছি রসুল্লাম দাঁড়িয়ে আসেন যতক্ষণ আমি দেখে দেখে নিজেই বললাম যে আমি আর দেখব না ততক্ষণ উনি আমাকে বললেন না হয়ে তো অনেকক্ষণ আর দেখো না তিনি নিজে আপত্তি করলেন না তাহলে রসুল্লাহ এবং সাহাবিগুণের সন্ন্যদ থেকে আমরা যে ধারা পাই সেখানে সুষ্ঠ এবং সুন্দর বিনোদন থাকতে হবে বিনোদনের নামে অশ্লীলতা নয় বিনোদনের নামে অলস জীবন নয় বিনোদন হলো নির্মল সত্য নির্ভর আনন্দ সমানের দর্শক হয়তো মনে করবেন এখন আমরা বিনোদনের নামে সবই তো অশালীনতা পাচ্ছি আমাদের বিকল্প ইসলাম নির্দেশিত সুন্না নির্দেশিত বিনোদন তৈরি করতে হবে আমাদের মানসিকতা আসতে হবে তাহলেই দেখবেন আনন্দ এসে যাবে সময় দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা আবার ফিরে আসব আপনাদের কাছে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাক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 सकाल सा स्कूल to be with them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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্বটা বলেকুম ওয়ারহমতুল্লাহ ওবার সময় দর্শক ফিরে এলাম বিরতির পর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 একটা উৎফুল্লতার চেতনা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি তার পরিবারের সদস্যদের বিনোদনের দিকে সচেতন থাকতেন আয় সারদ আল্লাহ আনহা বলছেন রসোল্লাহ সলাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকে বললেন এই যে মসজিদে আফ্রিকান যুবকেরা খেলা করছে তুমি কি দেখতে চাও ইয়া রসল্লাহ তারা খেলা করছে লাঠি খেলা জাতীয় শরীর শরীরচর্চামূলক খেলাধুলো ইত্যাদি আই সারাদা দেখতে চিলেন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 বিনোদনের নামে অলস জীবন নয় বিনোদন হলো নির্মল সত্য নির্ভর আনন্দ সম্মানিত দর্শক হয়তো মনে করবেন এখন আমরা বিনোদনের নামে সবই তো অশালীনতা অশীলতা পাচ্ছি আমাদের বিকল্প ইসলাম নির্দেশিত বিনোদন তৈরি করতে হবে আমাদের মানসিকতা আসতে হবে তাহলেই দেখবেন আনন্দ এসে যাবে সম্মানিত দর্শক রসল্লাহ সাল আলিবাসাল্লাম আমাদেরকে শারীরিক এবং মানসিক সুস্থতা রাখার জন্য বিভিন্ন নিয়ম দিয়েছেন এর ভিতরে মানসিক সুস্থতার ক্ষেত্রে রসল হাসেম বেশি গুরুত্ব দিয়েছেন এজন্যই সব সময়। বাদত জিকিরের নির্দেশ দিয়েছেন এবং দোয়া করতে শিখিয়েছেন আল্লাহ ইনি আউ হাম্মিউ আল হাজানি ওয়ালা আজ ক্যাসালি ওয়ালি জুবনীয়াল বুখলি ওয়ালাবাতের দাইন ও কাহারিজার বারবার সালাতের ভিতরে যে সালামের আগে অন্যান্য সময় সকালে দোয়ার সন্ধ্যার দোয়ায় রসুল্লা সাল্লামের নিয়মিত যে দোয়া ছিল তার অন্যতম ছিল আল্লাহ আমি দুশ্চিন্তা হতাশা এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই এগুলো হলো কঠিন মনোরোগ মানুষের মানসিক অসুস্থতার মূল হলো এটা আর এটা মূলতই অধিকাংশ ক্ষেত্রে ভিত্তি। কখনো কখনো মানুষের মস্তিষ্কের বা দেহের কোনো বৈকল্যের কারণেও এই ধরনের ডিপ্রেশন বা অসুস্থতা আসে তবে অধিকাংশ ক্ষেত্রেই এটা মানুষের অকারণ দুশ্চিন্তার ফল হাদি শেফে দুটো বিষয় বলা হয়েছে একটা হলো হাম এটা সাধারণত ভবিষ্যৎকে নিয়ে মনের কষ্ট দুশ্চিন্তা অশান্তি আরেক হাজান বা হজন এটার অর্থ অতীতকে নিয়ে মনে কষ্ট দুটোই মনের কষ্ট হতাশা অবসাদ দুশ্চিন্তা ইত্যাদি কেন্দ্রিক একটা হলো ভবিষ্যত নিয়ে আর একটা অতীত নিয়ে আর এই দুটো বিষয় থেকেই আল্লা তালা আমাদেরকে আশ্রয় দেন এটা রসুল্লাহ সাল্লাম বারবার প্রার্থনা করতেন দোয়া করতেন কেন কারণ এ দুটো শয়তানের পাঠশালার প্রথম পাঠ এটা থেকে রক্ষা পেতে মোমেনের অনেকগুলো কর্ম করতে হয় তার প্রথম হলো আল্লাহ কোরআন কর্মে যেটা বলেছেন আলা বিদিক্রিল্লাহি ততমা ইন্নুল কুলুক আল্লাহর জিকিরেই তো অন্তর শান্ত পরিতৃপ্ত হয় কাজেই বান্দা যখন আল্লাহর জিকির বেশি করবে আল্লাহ রসুল সাল্লা শেখানো পদ্ধতিতে সন্ন্যত পদ্ধতিতে সন্ন্যত এবাদত বেশি বেশি করবে তখন তার অন্তর স্বভাবতেই পরিতৃপ্ত হবে দর্শক বর্তমানে আধুনিক সভ্যতার সবচেয়ে বড় উপহার হলো টেনশন আমরা সবাই উৎকণ্ঠাময় জীবনযাপন করি কারণ আমাদের সম্পদ বিলাসিতা যত বাড়ছে উৎকণ্ঠাও তত বাড়ছে বিভিন্ন কারণে আমরা উৎকণ্ঠাময় ভারী মন নিয়ে চলি এ মন আমাদের আচরণকে প্রভাবিত করে আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি আর একটু শান্তি পাওয়ার জন্য আমরা কখনো ইগা যোগ কখনো মেডিটেশন ধ্যান ইত্যাদির কথা শুনে ছুটে চলে যাই দর্শক যারা ইসলামের জিকির সালাদ দোয়া এগুলো পাননি যারা উৎকৃষ্ট খাবারের সন্ধান পাননি তারা পচা কোনো খাবার খেয়ে অন্তত ক্ষোধানিবৃত করবেন এটা হতে পারে কিন্তু মুমেন কীভাবে এই সমস্ত পচা খাদ্যের পিছনে ছোটে দর্শক ধ্যান হল একটা নেতিবাচক বিষয় কিছু না করে নির বসে থাকা অথবা কোনো মিথ্যা কথা মনে কল্পনা করা ইসলামে এগুলোর কোনো সমর্থন নেই অনেক সময় আমরা মোরাকাবা বলতে ধ্যান বুঝি মোরাকাবা শব্দটার অর্থ পর্যবেক্ষণ কাউকে কন্ট্রোল করা দেখা খেয়াল রাখা এটাকে বলে মোরাকাবা রাকাবা রেকাব একাব মানে ঘাট কারোর পিছন থেকে লক্ষ্য রাখাকে বলে মোরাকাবা একসময় মোরাকাবা শব্দটা কোরআন সন্ন্যার শব্দ না একসময় ওলামেকার আত্মসমালোচনা আত্মপর্যবেক্ষণকে মোরাকাবা বলতেন যেমন আমি ভালো করছি না খারাপ করছি এটা সব সময় খেয়াল রাখা এবং প্রতিদিন কিছু সময় সারা দিনের কর্মের হিসাব নেওয়া এটাকে কেউ মোরাকাবা বলতেন মোরাকাবা অর্থ ধ্যান কোরআন করিমে তাফাক্ষুর শব্দটা বলা হয়েছে হাদিস শরীফে তাফাক্ষর শব্দটা এসেছে তাফাক্ষুর মানে চিন্তা করা আল্লাহ তাল্লার গুণাবলী আল্লাহর সৃষ্টি আল্লাহর কোরআনের আয়াত এগুলো নিয়ে চিন্তা করা এটা তাফাক্ষর এটা ভালো এটা অব্যাধ তবে ধ্যান নামে আমরা যেটা করি এটা একটা সাময়িক নেতিবাচক কর্ম ছাড়া কিছুই নয় আমাদের মনটা ভারী হয়ে আছে বিভিন্ন উৎকণ্ঠায় আমি এক ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য অনবরত মিথ্যা কল্পনা করছি যে আমি ভালো আছি আমি ভালো আছি আমার চারিপাশে এটা আছে সেটা আছে এর ফলে আমরা প্রথম একটু ফল পাই যে এক ঘণ্টা আধা ঘণ্টা মিথ্যা কল্পনার কারণে সেই আধা ঘণ্টা আমার ওই টেনশনগুলো মনে ঢুকতে পারেনি আর এই মিথ্যা কল্পনা যখন মানুষ অনেক্ষণ ধরে করে তখন তার মস্তিষ্কে এটাই সত্য মনে হয় একটু প্রশান্তি পায় মিথ্যার মাধ্যমে সাময়িক একটা সামান্য প্রশান্তি অর্জনের চেষ্টা করা হয় এর বিপরীতে আল্লাহর জিকির ও দোয়া এটা কত মুবারক বরকতময় কাজ আপনি এক ঘন্টা মেডিটেশন অথবা এই জাতীয় কিছু করে যা অর্জন করবেন অতি সামান্য আপনি যদি দশ মিনিট আল্লাহর জিকির অথবা আল্লাহর কাছে দোয়া করেন কোনো মিথ্যা লাগবে না আপনি আল্লাহর নামগুলো তসবি তাহলির সন্নত জিকিরগুলো করছেন আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আকবর অথবা সন্নত পদে সালাত আদায় করছেন সালাতের ভিতরে দোয়া করছেন আল্লাহ তালার কাছে দোয়া করছেন কোনো মিথ্যা না আল্লাহর জিকির যতক্ষণ করবেন ততক্ষণ আপনার মনে প্রশান্তি আসতে থাকবে আল্লাহর কাছে দোয়া করবেন মনটা শান্তিতে ভরে যাবে যে শান্তির পরে আর কোনো অশান্তি নেই আর এই জন্যই আল্লা তালা বলছেন আল্লাহ বিদিক্রিল্লাহি ততমা অন্যর কল আল্লাহর জিকিরে অন্তর শান্ত হয় আর জিকিরের শ্রেষ্ঠ জিকির সালাত নিয়মিত সালাত আদায় করা সালাতটাকে প্রাণবন্ত করা সালাতের মাধ্যমে আল্লাহর সর্বোচ্চ জিকির করা এটাই হলো বান্দার মূল দায়িত্ব আর এর মাধ্যমেই পূর্ণ শান্তি আছে আল্লাহ রসুল সালাম বলছেন আরেহ না ইয়া বেলাল বেলাল সালাতের সময় হচ্ছে সালাত পড়ার ব্যবস্থা করো আমাদের অন্তর একটু শান্তি পাক। কাজেই সালাতের মাধ্যমে অন্তরকে শান্ত করতে হবে প্রতিদিন পাঁচ অক্ট সালাতে আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, মনের বোঝাটা আল্লাহর কাছে সফর করব আল্লাহর সাহায্য চাইব আমাদের অন্তর শান্ত হবে উৎকণ্ঠা হতাশা চলে যাবে মন দূর হয়ে যাবে সমান্ত দর্শক এর পাশাপাশি কিছু বিষয় আছে যা আমাদেরকে হতাশা এবং উৎকণ্ঠা থেকে মুক্ত করতে পারে আল্লাহ তাল্লাহের কাছে আশ্রয় চাইতে হবে সবসময় যে কারণে হতাশা উৎকণ্ঠা আসে সেই দরজটা বন্ধ করতে হবে সময় দর্শক হতাশা উৎকণ্ঠা হল শয়তানের পাঠশালার প্রথম পাঠ আল্লাহ তাল্লা কোরআন ক্যারিমে বলেছেন আর শয়তান উদুল ফকরা ওরুকুমিল্লা আল্লাহ বলছেন শৈতান তোমাদেরকে দুটো জিনিসের ওয়াদা করে তোমাদের মনে হলে দুটো জিনিস সবসময় আনে একটা হলো তোমাদের গরিব হয়ে যাবে দরিদ্র হয়ে যাবে ভবিষ্যতে বিপদে পড়বে এই জিনিসটা তোমাদের ভিতরে বারবার এনে দেয় আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে দুটো জিনিস বলছেন একটা হলো আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছেন তিনি তোমাদের ক্ষমা করবেন আর তোমাদের মেহের বাণী দেবেন বরকত দেবেন কল্যাণ দেবেন সময় তো দর্শক এখানেই আমাদের হতাশা এবং মনকষ্ট দুশ্চিন্তার সব ঔষধ রয়েছে আমাদের যত মনোবেদনা কোনটা ভবিষ্যত নিয়ে আর কোনটা অতীত নিয়ে দুটোই মিথ্যা ভবিষ্যৎ নিয়ে শয়তান বোঝাচ্ছে কালকে তোর এই ক্ষতি হতে পারে পরশু এটা হতে পারে এইটা না হলে তুই কি করবি মনের ভিতরে অগণিত দুশ্চিন্তা আপনি ফোন পেয়েছেন আপনার ছেলে অসুস্থ ছুটে চলেছেন আর শুধু মন বলছে ছেলেটার মরে যায় কি হবে এগুলো সব মিথ্যা আপনার এই দুশ্চিন্তা অর্থহীন আল্লাহ যেটা ফয়সালা হবে সেটাই হবে আপনি আল্লাহ করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন যে আল্লাহ আমাদেরকে দিন ভালো রেখেছেন সেই আল্লাহ কাল আমাকে ত্যাগ করে দেবেন এই চিন্তা বান্ধা কেন করবে এই জন্যই তো আদিস চেবে সে হসন উদ্দন বিল্লাহিমিন হসনেল এবাদা আল্লাহ তাল্লাহার প্রতি ভালো ধারণা পোষণ করা এটা অন্যতম এবাদত এ বিষয়ে অন্য সহিদে আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা বলেছেন ব্যাপারে যে রূপ ধারণা করবে আমাকে তেমনই পাবে দর্শক এ পর্বে আর আলোচনা বাড়াতে পারছি না এ পর্ব এখানেই শেষ করতে হচ্ছে অমাতফিক্লাবিল্লাহ ওসলালামালিকুম ও রাহমতুল্লাহি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 कुरान बुजवार जन की विषय ज्ञान रखा जरूरी পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ শেরক শুদ্ধ করার জন্য দাউদ আলসালামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তারাই মেনে নিয়েছিলেন কোরআন যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর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 প্রতি বুধবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটা